তুয়াদ এবনুর নুমান রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন আমরা রসুলুল্লা সাল্লি সাল্লামের সঙ্গে খাইবার অভিযানে রওনা হলাম সাহবা নামক স্থানে পৌঁছলে তিনি খাবার আনতে বললেন কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই আনা হল না আমরা তাই খেলাম তারপর সালাতের জন্য উঠে তিনি কুলি করলেন আমরাও কুলি করলাম